যেটা বলছেন সেটি হল যে আলহামদুলিল্লাহ আমরা এতদিন পর্যন্ত অনেকগুলো বিষয় আমল করতাম না জেনে শুনে শুনে দেখে দেখে আমরা আমল করতাম পরবর্তীতে আলহামদুলিল্লাহ কোরআনে কারিম জানা শহীদ হাদিস পড়াশোনা তারপরে বিভিন্ন দাপসির বিভিন্ন আলোচনা শোনার মাধ্যমে আমরা আমাদের অনেক আমলকে সংশোধন করে সহি এবং বিশুদ্ধ পদ্ধতিতে আমরা আমল করার চেষ্টা করি কিন্তু এই চেষ্টা করার পরে আমরা আমাদের সমাজের কোনো কোনো আলেম এম ভাইদেরকে এই কথা বলতে শুনি যে আপনি তো কোরআন হাদিস বুঝেন না আপনি কোরআন হাদিসের উপরে কয় বছর পড়াশোনা করছেন আমরা পনেরো ষোলো বছর বিশ বছর পড়াশোনা করে কোরআন হাদিস বুঝি না আপনি অল্প কয়দিন পরে কি কোরআন হাদিস বুঝছেন আপনি মাঝাব অনুসরণ না করে অন্তভাবে আপনি মাঝাব অনুসরণ না করে আপনি এগুলো করতে যাচ্ছেন কেন আপনি তো বোমরা হয়ে যাচ্ছেন এই জাতীয় কথাবার্তায় বলা হয় বাই জানতে চেয়েছেন ফোরনসোল্লা দৃষ্টিতে এটি কি এখানে ওই বাইরা যে কথাটা বলছেন এই কথার মধ্যে কিছুটা ঠিকও আছে কিছুটা আবার বেঠিক আছে ঠিক কথাটা হলো, যে যিনি আরবি ভাষা সম্পর্কে বা কোরআন এবং সুন্নার জ্ঞান সম্পর্কে গভীর জ্ঞানী নয় যার কাছে ইস্তেহাত করার মতো গবেষণা করার মতো কোরআন সুন্না রিসার্চ করে মাসালা বের করার মতো যার কাছে জ্ঞান নেই তিনি কখনো নিজে নিজে কোরআনাদিস করে আমল করতে পারবেন না এটা হলো স্পষ্ট কথা কেউ নিজে নিজে কোরআন হাদিস পড়ে কেউ যদি বলে না আমি কোরআন হাদিস নিজে নিজে পড়ে নিজে নিজে আমল করব তো আপনি কোরআন হাদিস নিজে নিজে পড়ে আমল করবেন আপনি কোরআন হাদিস কতটুকু জানেন আপনি কিভাবে কোরআন হাদিস নিজে নিজে পড়ে আমল করবেন এই যারা সাধারণ মানুষ যারা আম জনতা আম মুসলিম তারা কিছুতেই এই সিদ্ধান্ত নেওয়া যাবে না যে আমি কোরআন হাদিস পড়ে নিজে নিজে আমল করবো কারো কথাবার্তা শুনবো না এরকম আমল করলে সে গুমরাহ হয়ে যাবে এটা নিশ্চিত কথা কিন্তু পৃথিবীতে এরকম কেউ আমল করে বলে আমাদের জানা নেই কারণ যে সকল বাড়িরা আমাদের সহি আমল করে তারা কখনও নিজে নিজে কোরআনাদিস পরে আমল করে বিষয়টা এরকম না হয়তো ওরা মনে করতেছে যে যে এই মানুষগুলো মনে হয় নিজেরা কোরআনাদিস পরে পরে আমল করে আসলে নিজেরা কোরআনাদিস পরে পরে আমল করে না তাহলে যারা নিজেরা ইস্তেহাত করে নিজেরা গবেষণা করে মাসালা বের করতে পারবে না তারা কি করবে তারা অবশ্যই এমন কোন ইনস্টিটিউট এমন কোন রিসার্চ প্রতিষ্ঠান যেখানে নির্বেজাল শহীদ কোরআন এবং সুননার গবেষণা হয় এরকম কোন কোনো ইনস্টিটিউটের অনুসরণ করবে বুঝতে পারছেন সেটা কোন ব্যক্তিও হইতে পারে মানে ব্যক্তি ব্যক্তি একক না এক ব্যক্তির নেতৃত্বে দেখা গেল একশো জন মুস্তাহিদ গবেষক একত্রিত হয়ে এক জায়গায় সহি কোরআন এবং সুন্না থেকে তারা গবেষণা করে গবেষণা করে সেখান থেকে রায় দেয় সেই রায় দেওয়ার পরে আমজনতা সেটা অনুসরণ করে সেটা যে ওই সাইড প্রতিষ্ঠানের অনুসরণ করতে হবে এটাতে মুসলিমগণ ভাবত না মানে ওই সাইটটা রিসার্চ প্রতিষ্ঠান माजब मानी की माजबानी रिसार्च इन्स्टिटी तो वही साठट्ट रिसार्च इन्स्टिट्यूट इमाम आबूहानीफा रम्लार नेतृत्व जे रिसार्च इन्स्टिट्यूट ये एक इन्स्टिट्यूट तर इम साफी रहमहल्ल्लार नेतृत्व जेकटाइनस्टिटिव मालेक रहमहल्ल्लर नेतृत्व और एककटा इन्स्टीटी इमाम आहमद बीन हम्बल रहमहल्ला नेतृत्व और एककटा इन्स्टीट्यूट ये साठटा इन्स्टीटी जो एक इन्स्टीट्यूट मेने चला जो बात हो तो তাহলে তো আবু হানিফুল পরে আর হানাপি রিসার্চ ইনস্টিটিউট যেটা হইল এটার পরে তো আর কোন উৎপত্তি হওয়ার কথা না ঐটাই তো চলতো কিন্তু ওইটা না চলে দেখা গেছে যে পরেও আরো দশ পনের বড় বড় রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছে তাহলে ওগুলো কেন হইল না বলে যেই যুগে আমরা বসবাস করব বা আমাদের পরবর্তীতে আরো পাঁচশো বছর পরে যে সকল মুসলিমেরা আসবেন তারা যদি তাদের যুগে পৃথিবীতে এইরকম কোন রিসার্চ ইনস্টিটিউট পান যে রিসার্চ ইনস্টিটিউট কোরআন এবং যে আমাদের নিজেরা পড়ে পড়ে আমল করি না তারা মনে করে যে এই মানুষগুলা মনে হয় নিজেরা কোরআন হাদিস পড়ে পড়ে নিজেরা আমল করে এটা হলো সম্পূর্ণ ধারণামূলক মিথ্যা কথা सही अकैदार सही आमल जरा देशे राफुल करें शोशे बोलें जरा इमाम सूर अल फादेहा पढ़ें जरा विभिन्न शहीद अमल सही अकैदा अनुसरण करें तरा मदीना इसलामिक यूनिविटी रिसार्च इन्स्टीटी अनुसरण करें काराओं का मजहब मेने चलें एट एक मजहब यो एक इन्स्टीटी एट मजहबर बाहर ना কথাগুলো ভালো করে বুঝে নেবেন মদিনা ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মোনাব্বারা যারা হজে গেছেন তারা হয়তো কেউ দেখতেও পারে মদিনা ইউনিভার্সিটি মদিনা থেকে মসজিদ নবী থেকে আরেকটু দূরে এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করা হয়েছে যে এখানে কোরআন এবং সুন্নাবৃত্তিক এবং এই সাইড মাঝাবের গবেষণা করে सबसे विशुद्धल मुस्लिम, मुस्लिम मे चल तो एक मुस्लिम बस ओ जिनट रिसार्च कर गवेषणा बैर कर दी আমরা সেই ইনস্টিটিউটকে ফলো করতেছি এখানে ওই যে মানে তারা মনে করে কি যে সাধারণ একজন এই লোক মদিনার অনুসরণ করতেছে সুতরাং এখন আপনি যদি গোমরা বলতে চান ভুল বলতে চান তো মদিনার ওই ইনস্টিটিউটকে ভুল বলতে পারে আপনি যদি বহাজ করতে চান তাই ওই মদিনা গিয়ে বসতে পারে। ওই রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে বসতে পারেন সেখানে এমন এমন ওলামাইকরাম এমন এমন গবেষক আছেন। যাদের আমাদের দেশের সব ওলামাইকরাম একত্রিত করলে তাদের একজন না। এরকম বিশ্ববিখ্যাত ওলামাইকরাম যাদেরকে আলেম বলা হয় ওই আলেমের সংজ্ঞার মধ্যে আমরা বাংলাদেশে যারা আছি এরা পড়ি না মানে ওরা যে আলেম ওই আলেমের সংজ্ঞার মধ্যে আমরা আমাদের দেশের ওলামাইকরাম আলেম করি না তো ওখানে এরকম বিশ্ববিখ্যাত এক একজন আল্লাহ আকবর ওই দিন একজন আলেমের আলোচনা শুনলাম আমার জীবনে প্রথম শুনলাম এর আগে আর উনি হলেন শায়েখ মুহম্মদ হাসান আব্দুদু ওনার নাম শায়েখ মুহাম্মদ হাসান আব্দুদু উদু উনি সম্ভবত এই আর মরপো বা কোন দিকের কোনো এক দেশের অধিবাসী তো উনি বর্তমানে সম্ভবত লন্ডন বা ওইদিকে কোথাও থাকেন তিনি মানে বোখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই মোসনাদ আহমদ হাদিসের যত গ্রন্থ আছে আগাগোড়া সনৎসহ ওনার মুখস্থ এরপরে তাফসিরের হাদিসের ফেকের কয়েক শত কিতাব আগাগোড়া তার মুখস্থ মানে এক অভিনব বছর পরে তার কাছে হাদিসের আরেকটা নতুন সনদ আছে মানে বোখারি মুসলিমেরা যে সনদে হাদিস বর্ণনা করছেন ওই সনদের বাহিরে ওনার কাছে আরেকটা সনদে নবী সুলাম পর্যন্ত হাদিস আছে মানে উনি উনি তার থেকে তার ওস্ত থেকে এইভাবে আরেকটা সনদ উনি সনদে হাদিস বর্ণনা করেন এবং মদিনার ওরাম যারা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ওলামাইকরাম তো তারা সবাই মিলে বলছেন যে যে বর্তমান দুনিয়াতে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম হলো এই মোহাম্মদ আল হাসান আপনি তার মতো দ্বিতীয় আলেম মানে ওনাকে উনি যে আলেম আমাদেরকে এগুলো জানান আমরা তাদের অনুসরণ করি ওই ছোট বই পড়ি অনেকে মনে করেছে এই মনে হয় বোখারি শরীর মুসলিম স্বরী এই ছোট্ট এরা আমল করে। এদের গোড়া এখানে না এদের গোড়া অনেক স্বর্ণের মতো খোদাই করে সুন্দর করে এই হাদিস লেখা আছে আল্লাহ রসুল বলছেন যে ইমান সারা দুনিয়া ঘুরে আবার পুনরায় মদিনাতে ফিরে আসবে যেমনি ভাবে তার গর্তে ফিরে আসে কেমায় হেদায়ত পাওয়া যাবে এই বর্তমান দুনিয়াতে যত রিসার্চ ইনস্টিটিউট আছে সবচেয়ে বিশুদ্ধ রিসার্চ ইনস্টিটিউট হলো মদিনা মুনাবারা এবং এই মদিনা মুনাব্বারা রিসার্চ সারা দুনিয়া অনুসরণ করতেছে এক একেবারে পুরা ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ তারপরে আমেরিকা মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ এবং এশিয়া মহাদেশের বিশাল অংশ জুড়ে বর্তমানে করতেছে। কারণ সবচেয়ে বিশুদ্ধ জিনিসটা যেমন একটা বিষয়ে ষাটটা দলিল আছে একটা দলিল দুর্বল হাদিস জাল হাদিস তো সেখানে একটা হাদিস পাওয়া যাচ্ছে তো সহিটার সাথে দুনিয়ার মুসলিমেরা আমল করতে পারে আর বাঘ হবে কেন তাদের সকলেরই ইমাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তো সকল মোহাম্মদ রসুলের ও তারা এক আমল করবে বা আমলের মধ্যে একতলাপ থাকতেও পারে ওই আমলের একতলাপের কারণে তাদের মধ্যে দলাদলি তৈরি হবে না এই জন্য দেখেন মক্কা মদিনাতে কত রকমের গবেষণা করে বলতেছেন যে আমিনে বলাটা বেশি সহিবুলিয়া দানটা সহি তারা গবেষণা করে বলতেছেন কিন্তু সেটা তারা বাধ্য করতেছেন না কাউকে মক্কা মদিনা বাধ্য করতেছে কাউকে অথচ আমাদের দেশে আমরা বাধ্য করতেছি যে না এটার বাইরে করাই যাবে। তো এই জন্য বলবেন যে আমরাও মাঝহা অনুসরণ করি মাঝাবের মাঝহা মানে ওখান থেকে যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ পারে আর আমরা আমাদের দেশে যারা ওই পথ আদে ওনাকে একটা হাদিস জিজ্ঞাসা করি সনৎসহ উনি একটা হাদিস ও সহ বলতে না। আমরা কিন্তু যে হাদিস করিদ সহ একবার এমন আলেম আছে যারা ওই সনদের নাম সহ হাজার হাজার হাদিস মুখস্থ পারে এবং এই হাদিস কোথায় আছে টিপ দেওয়ার আগে বের হয়ে যায় আল্লা নাসির উদ্দিন আলবানি রহমার মতো আলেম ওখানে ছিলেন তাদের রিসার্চতে তাদের গবেষণায় আমরা আমল করি এটা এত ক্ষুদ্র মানে এত হালকা আমল না মানে মনে করবেন না যে এটা এমনি ফুদিলে নিবে যাবে যে এটা মনে হয় ওই সরকার মসজিদে আর ওই ওই মসজিদের গবেষণা মনে করে এটা সরকার বাড়ির হুজুরের গবেষণা না এটা মোদিনা মনাব হাজার আলমের গবেষণা এবং যারা লক্ষ লক্ষ হাদিস কিতাব মুখস্থ যাদের কেন কারণ এগুলোর গোড়া অনেক মজবুত এগুলোর গোড়া অনেক শক্ত মানে এই জন্য এগুলা এগুলারে যত মানে আপনি জোর জবরদস্তি করে যত কিছু করে বন্ধ করতে চান এগুলো বন্ধ হবে না এগুলা আরো দিন দিন বাড়তে থাকবে কারণ এগুলো আসতেছে ওখান থেকে মদিনা মুখিনা আলেম একজন মুসলিম এখনো আলেম চিনি নেই আলেম বুঝি না আলেম বুঝি কিছু হিংসুক কিছু মানে খারাপ আলম আপ করুক মানে এই জাতীয় লোকদেরকে আমরা আলেম হিসাবে চিনি আমরা চিনি ঝগরাটে মানে ওই যুক্তিবাদী বলতো ওই হুজুর একটা ছাগল এনা পরে দোনোজনের আনি একজনের গরুর খাবার দিছে একজনকে ছাগলের খাবার দিছে কি ব্যাপার ভাই আমাদেরকে এগুলো আপনি না কইছেন হে গরু আপনি না হে ছাগল পরে কথা জনে মিলে তো বা দেখতে হলে মদিনা যাইতে হবে এই আলেম দেখতে হলে আলেম কাকে বলে আপনি মসজিদে নবীতে এক মাস থাকেন মসজিদ নবীতে আর কিছু না গেলে মসজিদে নবীতে মদিনা এক মাস পরে থাকেন পরে জোহরের পরে আলোচনায় আলেম কাকে বলে আমরা তো এখনো আলেম দেখার সুযোগ পাই নাই এই জন্য আমি যে কথাটা বলতেছি সেটা হলো আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে মাঝাব মানেন না কেন বলে আমরা মাঝাব মানি না কে বলছে মাঝহ তো মানি তা আপনাদের মাঝাবের ঠিকানা কোথায় যদি কারোর সাথে গেলে ওখানে বহাজ করার আমাদের ইমামেরা আছে ওলামাইকেরাম আছে তাদের সাথে বসে আপনি বহাজ করতে পারেন ঘন্টার পর যে মানুষ একটা আরবি বাক্য শুদ্ধ করে বলতে পারে না সেই মানুষ বলে যে মানে বাহাসের জন্য তৈরি হয়ে আছে আমি তো এক লক্ষ টাকা ঘোষণা দিয়ে আসি কেউ না আমরা সবাই খেয়াল চেষ্টা করবো যে আর কোনো ভাইয়ের কোন প্রশ্ন থাকলে আমরা আলোচনা যে এর প্রসঙ্গে আরেকটা কথা বলেনি আবার কিছু কিছু এই মানে আমাদের দেশে ওলামাইকরাম বলে যে যে মানে অমুক এত বড়ো আলেম বা অমুক এত বড় কথা বলে তার সার্টিফিকেট আছে না কি পাস করছে মাদ্রাসায় পড়ছে না তো এই যে এই সৌদি আরবে আলাম আলবানী আলবাণী রাহম তারপরে আরও বড় বড় যত আলেম ছিলেন তো এদেরকে এরা যখন সর্বপ্রথম মানে এরা অন্যান্য দেশ থেকে কিন্তু এখানে আসছে আসার পর এদেরকে জিজ্ঞাসা করা হলো আমার কাছে তো একটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট হলো এটাই হলো একজন সুতরাং পৃথিবীতে এই যে মোহাম্মদ হাসানি মুসলিম এরকম যুগ যুগে লক্ষ লক্ষ আলেম ছিলেন যাদের কোন তারা ওলা ওস্তাদের কাছে পড়া করে আলেম শিখছে ইমাম আবানিপা রাহিম ইমাম সাহি তাদের সার্টিফিকেট ছিল না তাহলে মানে বড় আলেম হওয়ার জন্য একবার মাদ্রাসায় পড়তে হবে তা সর্ত না আপনি মসজিদ নবীতে যাই এক বছর পরে আসেন দেখবেন like যাব